ইক্রিমা হ্রদিয়াল্লাহ ত হতে বর্ণিত তিনি বলেন আমি মাকামে ইব্রাহিমের নিকট এক ব্যক্তিকে দেখলাম যে প্রতিবার ওঠা ও ঝোকার সময় এবং দাঁড়ানো ও বসার সময় তাকবীর বলছেন আমি ইবনু আব্বাস হ্রদাহনুকে কথা জানালে তিনি বললেন তুমি মাতৃহীন হও এ কি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের সালাত নয়